as salam alaikum ameem muhammad badru dhuja nadwi aapna peace tv bangla মানুত সামধা সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ ওসাই সৈয়দুল সালীম নবীন মোহাম্মদ ওলি ওসহাবিহি আজমাইনাবাদ দূরেরও কাছের পিস টিভির সম্মানিত সুদী দর্শকবৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে সামসিক আলোচনা করে থাকি আজও আমরা একত্রিত হয়েছি এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল আর ইসলাম বা ইসলামের রকুন সমূহের দুনিয়াবী ফায়দা বা উপকারিতা এই মূল শিরুনামের অংশ হিসাবে আমরা আলোচনা করে আসছিলাম যে সলাদ এর বাহ্যিক উপকারিতা দুনিয়াবী উপকারিতা কী তার অংশ হিসেবে এই পর্বে আমরা আলোচনা করব। সলাৎ এমন একটি আবাদত যা দৈনিক পাঁচবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে হে বান্দা তুমি যেহেতু তোমার রবের জন্য দাঁড়িয়ে যাও সলাতে তোমার রুজি কি হালাল আছে হালাল রুজি ছাড়া তো তোমার আবাদত কবল হবে না কাজেই হারাল রুজির পথকে উন্মুক্ত করে আরাম রুজি রোজগারের সকল পথকে রুদ্ধ করে দেয় এই শিক্ষাই সালাত আমাদেরকে প্রতিনিয়ত দিতে থাকে তাই আমরা এই বিষয়টি পর আন ও সন্ন্যের দৃষ্টিতে কতখানি গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ যথারীতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়নি আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালাম আলাইকুম ওরা আর আমার সর্ববামী উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমুদ্দিন শেখ মুজাফরদ্দিন মোহাসিন আর আমার পাশেই উপবিষ্ট আছেন তরুণ আলমুদ্দিন শেখ আহমদুল্লাহ উপস্থাপনায় রয়েছি আমি হারুন হোসেন শুধুও দর্শকবৃন্দ আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথিদের সাথে এবার আসুন আমরা আলোচনায় চলে যাই মূল আলোচনা হলো যে সলাৎ গুরুত্বপূর্ণ এ বরং সকল এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম আর আল্লাহাল কবুল করবেন এই বিষয়টি আমি আহ্বান জানাব জেনাব মুজাফর আহমদাবাদ ধন্যবাদ মাননীয় পরিচালককে হালাল রুজি এবাদত কবুলের পূর্ব যে কোনো এবাদতে হোক না কেন সেক্ষেত্রে श्रेष्ठ इबादत हिसाब सेमान परलाात आदय करते चाहले प्रथम ताके बा हिसाब से रुजी के हालाल करते पोशाक के हालाल करते जो हराम टाइना पोशाक है ओई पोशा पर साल आदाय रसलर्मे अत्यंत गुरुत्शे একটা তাবরানি আওসাদের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন লায়ু খুলনা তা জাসাদুন গুল হারাম যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ জাননাতে প্রবেশ করবে না হারাম দ্বারা কিভাবে গঠিত হয় দেহ হারাম দ্বারা গঠিত হয় কি করে কোনো ব্যক্তি যদি এবাদত করতে চায় রুজি যদি সংগ্রহ করতে চায় যদি কিছু দানও করতে চায় দান করার মধ্যে শর্ত রয়েছে এটা আল্লাহর আলমিনের মধ্যে একটা বিষয় একটি হাদিস উল্লেখ করে বলেছেন তৈবা নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না তারপরে আল্লাহরাব আলমিন একজন ব্যক্তির উদাহরণ পেশ করে রসুল যে ইতি আলোচনায় আসবো বাকি অংশে কিন্তু নিতে চাচ্ছিলেন সেটা হলো এই পবিত্র খাদ্য ভক্ষণের যে নির্দেশনা এটা এত গুরুত্বপূর্ণ বিষয় এখানে দুটো জিনিস আছে একটা পবিত্র রিজিক উপার্জন করার গুরুত্ব অর্থাৎ ইসলামে কোনো বেকারত্ব মানে হালাল করতে করে আগে রুজিটাকে বিষয় আল্লাহরাবুল আলমের কাছে পবিত্র রুজি চাইতে হবে এই মর্মেও দোয়া করেছেন রসুল্লা সাল্লাম আর একটা বিষয় রুজিটা হালাল হতে হবে যদি হারামের মিশ্রণ ঘটে তাহলে তো এ বদত কবলে যুক্তিকতাই নাই হারাম ওই জিনিসটাই যেটা অপবিত্র অপবিত্র যে কথা আসছিলাম যেটা আল্লাহরাবুল আলম হারাম করেছেন সেটা অপবিত্র হারাম ভক্ষণ করলো অনুরূপ ভাবে যেমন আল্লাহর আবুল্লা আলম সুদ কে হারাম করেছেন যেহুতু সুদ হারাম সুতরাং এটা অপবিত্র সুদের টাকা খেয়ে কোনো ব্যক্তি করলে হবে না এখানে একটা উল্লেখ করতে চাই আমি যদি শুধু ফরজ সালা তাই ও আহ তুল হালাল ও হার হারাম হালাল যদি আমি গ্রহণ করি আর হারামগুলোকে যদি বর্জন করি আদ খুলনা তাহলে আমি জান্নাতে যেতে পারবো তাহলে এবাদতের ক্ষেত্রে হালালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহণ করা হারামটা বর্জন করা গুরুত্বপূর্ণ যে হাদিস আগে বলছিলাম রসুল্লাহ সাল বলে দিচ্ছেন যে ওই ব্যক্তি সমস্ত ইমানদারদের সম্বোধন করে লক্ষ্য করে একই কথা বলছেন যে তোমরা পবিত্র রুজি থেকে ভক্ষণ করো এবং আমি যা দান করেছি রিজিক হিসাবে দিয়েছে। সেটা পবিত্র যেটা সেটা থেকে ভক্ষণ করো আমি অপবিত্র বস্তু ভক্ষণ করতে পারবো না অধিকার নাই। আর এই নির্দেশটা যখন নবীদের উপরে দেওয়া হয় তখন একই নির্দেশ আল্লাহ রাবুল আলমিন করে দেন মমিনদের উপরে এই জন্য আসছে কথাটা যার কারণে কোনো মমিনই পবিত্র রুজি ব্যতীত কোন কিছু ভক্ষণ করতে পারে না এখানে একটা বিষয় বোধ হয় আমাদের দর্শকদের মানে সন্দেহ থেকে যাচ্ছে মনে করেন যৌতুক নেওয়া হারাম যৌতুকের টাকাটা হারাম সুদের টাকাটা হারাম ওজনে কম দিয়ে যেটা লাভ করলাম ওটা হারাম ইত্যাসাক্ষ দিয়ে যেটা টাকাটা নিলাম হারাম ফাঁকি দিয়ে যেটা নিলাম হারাম এইরকম আসলে কিন্তু হারাম বলতে মূলত অবৈধ উপার্জন এবং সকল হারামের সাথেই মূলত বান্দার হক জড়িত আর সমাজ থেকে দুর্নীতি এবং জুলুম উচ্ছেদ করার জন্য এই হারাম খাদ্য বর্জন হালাল খাদ্য গ্রহণের মূলনীতির উপরে আমাদের টিকে থাকলেই আমরা এটা করতে সক্ষম হব। আর এজন্যই মূলত একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে কিন্তু সে অবৈধ ভক্ষণকে অত আল্লাহর হুকুম মানবে না আবার আল্লাহ এবার এটা আল্লাহ তাহলে পছন্দ করেন না আরেকটা বিষয় আমাদের একটু ক্লিয়ার করা দরকার সেটা হলো একটা হলো সম্পদের যেমন সালাত কবুল হাইনা ঠিক হারাম উপার্জনের অবৈধ উপার্জনের সরকারি সম্পদ গ্রহণ বা যেকোনো অবৈধ উপার্জনের থেকে দানা মানে বলি হবে না বরং এটা ইমান নষ্ট করার মতো একটা বিষয় মাদ্রাসায় প্রচুর পরিমাণ দান করে সবাই হাজি সাবা দিবে সম্ভবত আমি বেঁচে যাবো একজন সাহাবি ইসলাম গ্রহণ করলেন করার পরে বললেন ইয়ার্লা আমি জাহিলু যুগে সুদী কারবার এই অর্থ উপার্জন করেছিলাম সেগুলি আমি দান করে দিতে চাই এখন তো আর না সুদ না দান করে দিতে চাই তখন দর্শলাল্লা ভাইসলাম বললেন তোমার এই মাল কেন দুনিয়া ভরা সম্পদ যদি হয় তাহলে আল্লাহ মাসির সাথেও তুলনা করবে না যেহেতু ওটা হ্যারাম কথা সুদ এগুলি কখনও আল্লাহ রবুল্লা আলমিন কখন করবেন না এটার বিনিময় কোনো লেখিয়ে পাওয়া যাবে না সম্মানিত শুধুও দর্শকবৃন্দ সময় হলো আমাদের একটা বিরতির বিরতির পরে আবারও ইনশাল্লাহ আলোচনা নিয়ে ফিরিয়ে আসবো ছোট্ট বিরতিতে যাচ্ছি কে উড়ে যাবেন না কিছু করার মধ্যে পারফ্রেস গো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মুসফিক মুতআত্বফটি পরিকল্পিত আলোচনা शेख जहांगीर आलम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 হলে সহায়ক কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন শিরোনামে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 जानते हो ले देखुन, देखुल कुरान ओ इलामामी आदर्श आज रात रत साढ़े सम्प्रचार सकाल छे मुहम्मद सलहि रसुल्लाह सल्लाहम भलो क्षेत्र तुच्छ मन करना जदिता भाई खुशी मन सतरा से मुस्लिम चतुर्थ खंड सबहार और शिष्टाचार अध्यय्छेद तिरानब्बे हादिस नम्बर छ हजार तीन सौ उन যে উদাহরণটা দিলেন মানে বর্তমান সমাজের জন্য খুবই প্রয়োজন অনেকে অসহায়ত প্রকাশ করে সুদে ঋণ নেয় বা অবৈধ একটা কাজ করে থাকে বা আত্মস্বাদ বা দুর্নীতি প্রতারণার আশ্রয় নিয়ে থাকে রসুল বলেছেন ফাদ এমন একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন যিনি সফর করতে করতে এমন অবস্থা হয়েছে চুলগুলো উস্কো খুস্কো ভোলায় মলিন হয়ে গেছে এম অবস্থায় ফমাদ দেয়াদাই খেলা সামা আসমানের দিকে হাত তুলে বলছে ইয়া আরব্বি ইয়া আরব্বি দোয়া করছে হে আমার রব হে আমার কবুলের সব অসাহের ভিতরে হওয়ার সবই আছে বলছেন দেখো মাতা মঘু হারাম এ ব্যক্তির খাদ্য হারাম অমাসু হারাম এ ব্যক্তির পানিও হারাম কমাল বাসুও হারাম তার পোশাকও হারাম হারাম দেহটাই গঠিত হয়েছে যদি খাদ্যটা হারাম হয় তাহলে লক্ষ্য করতে হবে তাকে খাদ্যটা হালাল না হারাম তার পোশাকটা হালাল টাকার কেনা না হারাম টাকার কেনা ওই ব্যক্তি যে পানীয় খাচ্ছে পান করছে এই পানীয়টা কোথায় থেকে আসলো আগে লক্ষণীয় কি দেখা যাচ্ছে যে পুরো রুজিটাই তার হারামের হারামের যে চাকরি করছে এই ধরনের চাকরির টাকা বা এই ধরনের হারাম উপার্জন খেয়ে এবার করলে এবার কবুল হবে না তবে এই এবার শুধু সালাত নয় যে কোনো এবাদতে হবে না এখানে যে বিষয়ে আমরা দর্শকদের নিরাশ করছি না সমস্যা হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় লক্ষ লক্ষ দিনডার মানুষ যারা নামাজ পড়েন কখনো জীবনের প্রথম প্রান্তে না বুঝে হারামর্জন এখন প্রবলেম হলো যে তাহলে আমাদের দর্শকরা কি করবে আপাতত নামাজ কালাম যেহেতু হারামে মিশে গেছেন নামাজ কালাম বাদ দিয়ে দেবেন এটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের সচেতন হতে হবে যারা হারামে লিপ্ত হয়েছেন তারা তেন আল্লাহ করেছেন আল্লাহ তার বেরোনোর পথ বের করে দেন এবং তার কল্পনার বাইরে তাকে রিজিক দান করেন কাজেই সালাত আদায়িকারীদের দায়িত্ব হলো যদি হারামে কেউ হয়ে থাকেন তবা তওবা আমরা অনেক সময় বুঝি আল্লাহ মাফ করে দেওয়া অতনা এবং সংশোধন করে নেবে ফিরে আসবে হারামের যে উপার্জন গুলো আছে সেটা থেকে ফিরে আসবে ফিরে উপার্জন বন্ধ করাই শুধু নয় যেটা আমার কাছে আছে এটা সংশ্লিষ্ট মুস্তাহিন অর্থাৎ যাদের অধিকার আমি নিয়েছি তাদেরকে তাদেরকে ফেরত দেওয়া অসম্ভব হয়ে গেলে অন্তত নিজে এর মালিকানা থেকে মুক্ত হয়ে তাদের উদ্দেশ্যে এটা করে মান যদি গভীর হয় বান্দার চেষ্টা যদি সুন্দর হয় আল্লাহ কবুল করেন তাহলে আল্লাহ হয়তো তার একটা বেরোনোর পথ বের করে দেবেন আমরা হতাশ না হই কিন্তু বেপরোয়া না হই আমরা হারাম খাবো সালাদ আদায় করব। ধন্যবাদ আসলে আমাদের হারাম ভক্ষণের নমুনা কি কি সমাজে এ সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম যে সাধারণত আমাদের সমাজে যেটা একটু আগে সার করছিলেন শুকর খাওয়া হারাম এটা আমরা না। রক্ত খাওয়া হারাম এটা আমরা খাই না কিন্তু আমরা যে হারামগুলোকে অহরহ দিয়ে থাকি সেই হারামগুলো কী কী একটু চিহ্নিত করলে হয়তো সুবিধা হবে তার ভিতরে এক নম্বর মানে পরিমাণে সবচাইতে বেশি যে হারামে আমরা লিপ্ত হয়ে থাকি সেটি হলো বর্তমান যুগে সুদের কারবার সুদের সঙ্গে আজকাল বহু মানুষ আমরা জড়িয়ে গেছে। সুদি ব্যাংকে অর্থ রেখে বসে বসে মুনাফা খাওয়া অথবা সুদি ব্যাংকে অর্থ রেখে জমা করে তাদের সঙ্গে বাণিজ্যিক ভাবে অংশগ্রহণ করে সেখান থেকে মুনাফা বক্ষণ করে আল্লাহ ফক্রব স্পষ্টভাবে আল্লাহ রেবা রিবাকে ধ্বংস করবেন শুধু তাই নয় আল্লাহ তালা যারা সুদের কারবার থেকে ফিরে আসেনি এত বড় ধমকির পরেও আল্লাহ ফক্রবিস তাদেরকে বলছেন ফাইজান ও বেহারবে আল্লাহ এবং রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তারা যেন প্রস্তুত হয় যারা সুদ থেকে এখনো ফিরে আসেনি সতর্ক মানে জানার পরেও আমাদের বহু মুসলিম পরিবার তাদের যে পুঁজি বা ক্যাপিটাল আছে এটাকে ব্যাংকে রেখে বসে বসে খাচ্ছেন শুধুমাত্র একটি কারণে সেটি হলো এই রিস্কে যেতে চাচ্ছেন না কোনো যে গিয়ে অথবা কষ্ট করতে চাইছেন না অলসভাবে বসে খেয়ে ফেলতে চাচ্ছেন আর এই একটা যে চিন্তা অলসতা এটাই ইসলাম দূর করতে চায় সম্পদের যে জাকাত দিতে হয় এই জাকাত কেন দিতে হয় কেন ভিতরে অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ এটাও আসে যে ইসলাম চায় না কোনো অলস সম্পদ বসে থাকুক হয়ে থাকুক হারামক্ষণ ব্যাপারে মানুষ এখন উদাসীন মানে কোনটা হালালাল কোনটা হারাম সেটা এখন আর বাস বিচার করছে না সবচেয়ে বড় সমস্যা এবার করছেন আবার ছাতো পড়ছেন আবার খাচ্ছেন। দুইটাকে তারা ডিভাইড করতে হবে করছে না আর এটা হলো মানে যারা এখানে সতর্ক উল্লেখ করতে হয় যে এই যুগটাই হবে এরকম যুগ রসাল্লাম হারাম। একটা যুগ আসবে মানুষের উপরে সেই যুগে মানুষ পরোয়াই করবে না সে ওটা হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে আজকে মোমিনদেরকে এটাকে বুঝে নিতে হবে যে প্রথমত আমার খাদ্যটা হালাল হচ্ছে কি হারাম হচ্ছে আমার উপার্জনটা হালাল না হারাম এইটা শর্ত অতিক্রম করার পরে তারপরে আমাকে এবাদতের হিসাবটা করতে হবে এখানে একটা প্রসঙ্গ থেকে যায় তাহলে যারা সালাত আদায় করছে হারামও খাচ্ছে তাহলে কি সালাত বন্ধ করে দিবে না রসুল্লা সালাই বলছেন তখন তিনি বললেন যে সালাত পড়তে থাক এক সময় তার সালাদ সেখান থেকে বাধা দিবে তবে এখানে একটা বিষয় উল্লেখ করা যায় সেটা হলো একজন ব্যক্তি সালাত আদায় করছে শুধু খাচ্ছে একজন ব্যক্তি সালাদ করছে দুর্নীতিও করছে কোন প্রভাব এটাও মুসল্লিদের মনে রাখতে হবে যদি দুনিয়াবী জীবনে সালাদ তার জীবনে প্রভাব না ফেলে এই সালাত কাল কেয়ামতের মাঠে কোনো প্রভাব ফেলতে পারবে না এটাই বাস্তবতা জি এখানে আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি যে এই হারাম বক্ষণ এটা তো বড় গর্হিত কাজ আমার অনেক সময় হতাশ হয়ে বলি যে আল্লাহকে চাইলে আমার আল্লাহ শুনে না আল্লাহ তো বলছেন উদমনি আস্তাজিবিল চাও আমি তোমাদের ডাক শুনব সলাতের ব্যাপারটা এ কারণে গুরুত্বপূর্ণ যে সলাত শ্রেষ্ঠতম আবাদন এরপর আল্লাহ রবুল আলামিন যতবারই সলাতের কথা বলেছেন আমরা আরো বিস্তারিত আলোচনা করবো এখানে ইমানের চেতনা উজ্জীবিত করতে না পারে যে আমি আল্লাহর এবাদত করব আল্লাহর অবাদ্য আল্লাধ করেছেন সেটা খেয়ে অর্থাৎ যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি এক ব্যক্তি বললেন যে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন তিনি বললেন আমি ছাগলের বস্তু খাই না আমাকে ছাগল খাওয়াবে না অথবা মুরগি খাওয়াবে না এই ব্যক্তি বললো যে মনে মনে চিন্তা করলো তাকে মুরগি খাওয়াবো অথবা ছাগলই খাওয়াবো গোপনে ছাগলটাকে গরু বলে খেয়ে দিল এইটা যেমন কঠিন একটা অপরাধ আল্লাহ তালা বলছেন বান্দা তুমি আমাকে অলফায় বাদত দাও সে আবাদতটা তুমি হালাল নির্ভর দেবে কারণ হারামা করি না এখন এখানে একটা সবচেয়ে জটিল যে বিষয়টা আমাদের সমাজে বিদ্যমান আমরা দেখেছি অনেক সরকারি কর্মকর্তা বা অনেক ব্যবসায়ী বিশেষ কর্মকর্তারা তারা দুর্নীতি করেন তারা রোজা রাখেন আল্লা তাদাই করেন অথবা অন্যান্য আবাদত বন্দিকে জড়িত হন আবার দুর্নীতি করেন এবং তাদেরকে কিছু বললে বলে এটা প্লাস মাইনাস হয়ে যাবে এটা আমি যেমন এবাদত করছি এর মাধ্যমে সব হবে গুণা হবে সব বেড়ে গেলে আমি জান্নাত পেয়ে যাব এই চিন্তাটা ভয়ঙ্কর রকমের ভুল মানুষ আল্লাহর হকের যে গোনাগুলো আল্লাহ তাল্লা সাথে জড়িত একজন মানুষ ব্যবসার করেছে একজনের মতপান করেছে আমরা এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম যে রুজিটা হালাল হবে আসুন আমরা হালাল রুজির প্রতি অগ্রসর হই এই শিক্ষাটি গ্রহণ করে আমরা বাস্তবে হালাল রুজির দিকে এগিয়ে আসি এবং যাবতীয় হারাম বর্জন করার চেষ্টা করি আল্লাহ দর্শক বিন্দু আমাদের হাতে সময় আর নেই আপনাদের সকলের কল্যাণ কামনা করে বিদায় আরো করছি ও বারাক